তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হবে যারা নেতৃত্বে ও শাসন ক্ষমতায় জড়িয়ে না যাওয়া পর্যন্ত একে অন্যকে অপছন্দ করবে মানুষ খনির মতো যারা জাহিলিয়াতের যুগে শ্রেষ্ঠ ও উত্তম ইসলাম গ্রহণের পর তারা শ্রেষ্ঠ ও উত্তম